রাহিমুলিলাম আবু জাফর তহাবির জামা আহ আকিদার বর্ণনা এই গ্রন্থটি যা সংক্ষেপে বাংলা ভাষায় বলা হয়ে থাকে ইমাম তহাবির আখিদা এই গ্রন্থটি আমরা ব্যাখ্যা করছিলাম এবং তার অর্থ বর্ণনা করে একটা বিরাট অংশ আমরা পার করে এসেছি আজকে আমরা আলোচনা করব ইমাম তাহাব যে সম্পর্কে আলোচনা করেছেন সেটা ধারাবাহিকতা রক্ষা করে আজকে আমাদের আলোচনা আমাদের আলোচনা চলতে থাকবে সে আলোচনায় আমরা দেখতে পাচ্ছি ইমাম আবু জাহর তাহাব রহমতুল্লাহ বলেছেন যে লাহু তিনি লা বলছেন আল্লাহ তালা এক তার কোনো শরীর নেই আল্লাহ এক তার কোন শরিক নেই এটা একটা এমন শব্দ যে শব্দটা ব্যাপক অর্থে তার কোন শরিক নেই কিসে তার রুবিয়াতে কোনো শরীর নেই অর্থাৎ রব হিসাবে অন্য কেউ তার বিপরীতে রব হওয়ার দাবি করেনি এবং করবেও না কেমন পর্যন্ত কেউ করেওনি নি যে আমি রব কেউ যদি করেও থাকে সে অহংকার করেছিল যেমন ফেরাউন করেছিল সে বলেছিল আনার রব্য কুমল এর বাইরে আর কেউ এই দাবি করেনি কারণ সে তারা সবাই সবাই জানে যে নিজেই জানে যে সে একজন সৃষ্ট এবং সে সৃষ্ট হয়ে এসেছে সে স্রষ্টা হওয়ার তার মধ্যে স্রষ্টা হওয়ার কোন গুণ নেই তাহলে দেখা গেল যে এই কথাটি নাল্লাহ নিশ্চয় আল্লাহ তো শরিক নেই অর্থাৎ রুববিহে তার কোনো শরিক নেই অনুরূপ ভাবে তার কোন শরিক নেই উলুহিয়াতে কোনো শরিক নেই আমাদের ইমাম আবু জাফর তাহাব রহমতুল্লা আলাই এরপরে বলছেন তিনি বেদিত আর কোন ইল্হ নেই ইলাহ শব্দটি মালু অর্থে অর্থাৎ তিনি ব্যথিত আর কোনো মহাবুদ নেই একমাত্র উপাশ্য হচ্ছেন আল্লাহ তিনি সঠিক আবাদত পাওয়ার যোগ্য সত্তা এখানে দুইটি অংশ আছে একটা হচ্ছে দুইটি যদি কোন কোনো সাব্যস্ত করতে হয় দুইটি অংশ লাগবে একটি হচ্ছে প্রথমত সাব্যস্ত করতে হবে যে আল্লাহ তিনি হচ্ছেন আবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা আর কোন এরকম সত্তা আর কেউ নেই যে আবাদত পেতে পারে দ্বিতীয় হচ্ছে বান্দার কি কাজ বান্দা হচ্ছে যে বিশ্বাসের সাথে সাথে সে তার যাবতীয় আবাদত আছে সব আল্লাহর জন্য নির্ধারণ করবে তো এই দুইটি জিনিস অবশ্যই জরুরি কেউ যদি বিশ্বাস করে এটা যে আল্লাহ তালা তিনি আবাদত পাওয়ার যোগ্য কিন্তু কবর পূজা বা অন্য কোনো পের পূজা বা মাস পূজা বা অন্য কিছু পূজা শুরু করে দেবা মূর্তি পূজা করে তাহলে তা সে কিন্তু মুশরেখ অর্থাৎ আল্লাহ তা ওহিদুল লোহিয়া তার দ্বারা প্রতিষ্ঠিত হলো না এবং সে লোহিয়াতে একত্রবাদ সাব্যস্ত করতে পারল না আবার দ্বিতীয় অংশে কেউ বিশ্বাস করলো যে কেউ শুধু আল্লাহর শুধু আল্লাহর আবাদত করল কিন্তু মনে মনে স্বীকার করল না যে আল্লাহ তাল্লাহ ছাড়াও আরো মাহবুদ আছে কি না সিদ্ধান্ত নিল না তাহলে সেটা কিন্তু তার হইতে উল্লেখ অতিষ্ঠিত হলো না তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এটা যে একমাত্র আল্লাহ আবাদ পাওয়ার যোগ্য এবং তারই আবাদত আমি করি তা আল্লাহরের আবাদ করলেই যথেষ্ট হবে না একমাত্র আল্লাহর আবাদ করতে হবে এটা হচ্ছে তাহিদুল দাবি এটাই নবীরা সবসময় বলে গেছেন মা আলু ইন গাই রুহ তোমাদের আরো ইলাগুলি তোমার দাবি করছো সেগুলি কখনো ইলা হইতে পারে না তো আমাদের ইমামের যে বাণী তিনি যে বলেছেন কিন্তু লা ইলাহা ইহ এই কালেমাটারই মূলত প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি লা ইলাহা এটা লাংশে গাই রুহু অর্থ গাই অর্থ আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এটা কালেমাত অর্থ এটা হচ্ছে মূলত এই এইটাই হচ্ছে মূলত এই তারহীদের প্রধান কাজ অর্থাৎ এইটা প্রতিষ্ঠিত না পর্যন্ত কোনোদিনই তারহিদ প্রতিষ্ঠিত হতে পারে না তাহিদ প্রতিষ্ঠিত হবে না এখানেই দেখা যায় সমস্ত নবী এই দাবি নিয়ে এসেছেন এই দাবিটি নিয়ে এসেছেন এই জন্য দেখা যাচ্ছে যে নুয়া আলাহি সাল্লাম বলেছেন নুয়া আলাহিসাল্লাম বলেছেন অরুদুল্লাহ মালাকুম ইলাহ গাইরু তোমরা আবাদত আল্লাহর আবাদত করো তিনি নিবেদিত আর কোন ইলাহ নেই একই অর্থে অরবুদুল্লাহ কুমিল এটা হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোন এটা নেইয়া আমরা একটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মুখে বলা অন্তর দিয়ে স্বীকৃতি দেয়া এবং কর্মকাণ্ডে সেটা প্রমাণ করা যে আল্লাহ ছাড়া কারো না করা তাহলে বোঝা গেল যে দুইটা অংশ তাও প্রতিষ্ঠা করতে দুইটা অংশ লাগবে মুখের স্বীকৃতি অন্তরের স্বীকৃতি এবং কর্মকাণ্ডে एकम्र आल्लाबाद अंश नायाबा जिनिस कारण अनेक समय अबादत क्षेत्र सीरकर फे कारण अनेबात को जिन अबाद अर्थ आज एक अर्थ हम जहादत कर কোনটা দিয়ে করবে এবাদতকারী কোনটা দিয়ে আবাদ করবে আবাদতারী কিভাবে জিনিস যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ পর্যন্ত এই তাহিদুল লোহিয়া সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে না তো আমরা দুইটি জিনিসই জানবো প্রথমে আমরা বলবো যে এবাদত হচ্ছে যেটা বলা হয় আব্বাদ বিহি কি দিয়ে আবাদত করবেন আল্লাহ তাল সেটা জানতে হলে আপনার একটা ব্যাপক সংজ্ঞা নিবে সেটা হচ্ছে আল্লাহ তালা যা পছন্দ করেন এবং যা ভালোবাসেন প্রকাশ্য অপ্রকাশ্য যাব যত আমল আছে প্রকাশ্য অপ্রকাশ্য যত আমল আছে কথা আছে কাজ আছে যেগুলো আল্লাহ তালা ভালোবাসেন এবং পছন্দ করেন এইগুলির নাম হচ্ছে এবাদত गुल नाम हमदत की हिसाब सेल्ला तला जिकिर भावें आल्ला सलाद भलोबा तला हज भल जमन आल्ला भलोबाशन आल्ला भय्लासेंजगलो हम तो अब्बा दुबिहि जहाँ आबाद करा, करा जाए এইগুলি দিয়ে এগুলি আবাদতের একটি আবাদতের হচ্ছে একটা সংজ্ঞা যে সংজ্ঞা শেখ ইসলাম ইবন তাই রহমতুল্লাহ রায় দিয়েছেন এবং এই সংজ্ঞাটি বিশুদ্ধ সংজ্ঞা অর্থাৎ যত জিনিসই আল্লাহ তালা ভালবাসেন যা আল্লাহ তালা পছন্দ করেন যেটা কাজ হোক কথা হোক সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক যেমন অন্তরের আমল সেগুলো অপ্রকাশ্য থাকে এগুলো এগুলি হচ্ছে আবাদত এখন এগুলি কীভাবে চিনা যাবে আল্লাহ তালা ভালোবাসেন বলে কিভাবে চিনা যাবে আল্লাহ তালা ভালোবাসেন বলে চেনা যাবে আমাদের নবী মোহাম্মদ রসোলা সাল্লাহ আলি সাল্লাম সেটাকে অনুমোদন করেছেন কিনা সেটার উপর নির্ভরশীল যেমন আল্লাহ আল্লাহ তাল ভালোবাসেন তার জন্য সালাত আদায় করতে এটা কোনো সন্দেহ নেই কারণ রসোল্লা সাল্লাহ আলি সাল্লাম সেটা অনুমোদন করেছেন তিনি সালাত আদায় করে দেখিয়েছেন আল্লাহ আল্লাহালাকে ভালোবাসতে হবে এটা অন্তর দিয়ে এটা অন্তর আবাদত কারণ এটা রসোল্লা সাল্লা আল্লাহকে ভালোবাসতেন কিন্তু কোন জিনিস যদি রসুল্লাহ সাল্লাম অনুমোদন না করে থাকেন তাহলে সেটা সেটা দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর আবাদত করা সেটা দিয়ে আল্লাহর আবাদত করা যাবে না যেমন মিলাদ আমদ নবী মাহমুদ রসাল্লাহ সাল্লাম তিনি মিলাদ পালন করেননি সুতরাং মিলাদ দিয়ে আল্লাহর আবাদত করা যাবে না এটা আল্লাহ তালা পছন্দনীয় বা আল্লাহ তালার ভালোবাসার কোন বিষয় নয় এই জাতীয় জিনিসগুলো আমরা আমার মনে বুঝতে পারছি স্পষ্টভাবে যে হি যা দিয়ে আবাদত করতে হবে তা অবশ্যই রসুল্লাহ সাল্লাহাম থেকে প্রমাণিত শব্দে যা রসুল করে দেখিয়েছেন সাল্লা অথবা সাহাবা এ করে দেখিয়েছেন এরকম জিনিস হতে হবে না হলে সেটা কখনো মোতাব্বা বিহি বা এবাদতের কাজ বলে বিবেচিত হবে না দ্বিতীয় যে অংশটি দরকার আবাদত হওয়ার জনতা হচ্ছে যে এই কাজগুলো কখন কোন ব্যক্তির বিবেচিত হবে অর্থাৎ সলাত আছে জাকাত আছে কাজ কিন্তু আবাদত কখন হয়েছে আমার আবাদতটা কখন সেটা সম্পৃক্ত হবে যে আমি আবাদত করেছি বা আমি এই কাজটা করতে পেরেছি কখন হবে সেটা যখন বান্দা সেটা নিজে কাজটা করবে অর্থাৎ সে সলাত আদায় করেছে জাকাত দিচ্ছে হজ করছে তারপরে সে আল্লাহকে ভালোবাসছে এবং সেচ দেয়া করছে এই জাতীয় যতগুলো এবাদত আছে এগুলি করছে বা তখন করবে কিন্তু এই করারও করার মধ্যে দুইটা জিনিস থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সে কাজগুলো অবাদত হবে না কেউ রুকু করলো দিন বাকা হয়ে থাকলো তার মনের মধ্যে তার মনে তার মনে আল্লাহর জন্য ভালোবাসা এবং বিনয় থাকলো না তাহলে তার এটা আল্লাহর দরবার এবাদত হবে না হ্যাঁ তো সিঁড়ি খাওয়ার জন্য এটা যথেষ্ট দেশে অন্য কারোর সামনে নত হয়েছে এটাই তার একজন শির্ঘ যথেষ্ট কিন্তু আল্লাহর জন্য হতে হলে অবশ্যই দুইটা জিনিস লাগবে একটি হচ্ছে হ্রবণ কামেল জুল্লুন তাম পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় যতক্ষণ পর্যন্ত কোনো কিছুতে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত সেটা অ্যাবাদতে পরিণত হবে না অর্থাৎ আবাদত হতে হলে সলা তাদের করার জন্য জাকাত দেওয়ার জন্য হজ করার জন্য যে সময়টা যে কাজটা আপনি করছেন এই কাজটা করার সময় আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এবং আল্লাহকে বেশি আল্লাহর কাছে বেশি বিনয় বিনয় ভাব প্রকাশ করতে হবে এ দুইটা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে আপনার এবাদত আল্লাহর জন্য হবে না অন্য কারোর জন্য হতে হলে কমপ্লিট হওয়া জরুরি নয় একটা অংশই যদি কোনো কেউ আল্লাহ জন্য দিয়ে দেয় অর্থাৎ কেউ সলাদ দিল জাকাত দিল হজ দিল অথবা কেউ পরিপূর্ণ ভালোবাসা আল্লাহকে দিয়ে দিল বিনয় দিল না তারপরে সেটাই শিরিখ হয়ে যাবে কিন্তু আবাদত হতে হলে তারহিদুল উলোহী হতে হলে একমাত্র আল্লাহ তালা তাহিদে একত্র প্রতিষ্ঠা করতে হলে এবাদতে একত্র প্রতিষ্ঠা করতে হলে এবাদতে একত্র প্রতিষ্ঠা করতে হলে তাকে অবশ্যই কমপ্লিট পরিপূর্ণ ভাবে তাকে আল্লাহ তারা যা আল্লাহ তারা যা পছন্দ করেন এবং যা ভালোবাসেন কথা হোক কাজ হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক এই কথা কাজ এগুলো আল্লাহ আল্লাহতারা যা ভালোবাসেন পছন্দ করেন এগুলোকে কিভাবে করতে হবে পরিপূর্ণ ভালোবাসেন বিনয়ের মাধ্যমে আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য সম্পন্ন করতে হবে তাহলে সেটা আবাদত হবে তো একটা জিনিস আবাদত হওয়ার জন্য অনেকগুলো শর্ত আমরা দেখতে পাচ্ছি সুতরাং তাহিয়া অর্থ মুখে বলা যত সহজ কর্মকাণ্ডে সেটা মূলত আল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন একমাত্র দিনকে খালেস করে আল্লাহর জন্য নিবেদিত করে তারা যেন আবাদত করে কারণ এই যে আল্লাহর জন্য নিবেদিত করতে হলে আপনাকে পরিবহন ভালোবাসার সঙ্গে বেরিয়ে নিয়ে আসতে হবে নিবেদিত করতে হলে আল্লাহ এটাই বলছে কোন চুল আবাদ করেছে সাহাবাইকরম করেছেন বা সেই পদ্ধতিতে আমাদেরকে আবাদত করতে হবে নিজের মন গড়া কোনো পদ্ধতি আনা যাবে না অথবা ভালোবাসা বিনয় ছাড়া আবাদত করা যাবে না পরিবহন ভালোবাসা বিনয় ছাড়াও পরিবহন ভালোবাসা বিনয় ছাড়া আবাদত করা যাবে না অনেক সময় মানুষ কোনো বিপদে পরে দান করে যেমন দানটা অবশ্যই আল্লাহ তার অনুমোদিত কিন্তু বিপদে পড়ার কারণে দান করছে সে কিন্তু মনে আল্লাহর জন্য ভালোবেসে বা আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে দান করে নাই সুতরাং তার এটা আবাদত হবে না হ্যাঁ যদি এরকম দান কেউ করে কোনো মূর্তির উদ্দেশ্যে এটা কিন্তু শিরিক হয়ে যাবে কারণ একটা পরিপূর্ণ সিরিক হওয়ার জন্য পরিপূর্ণ সব সাইট পাওয়া যেতে হবে জরুরি না কিন্তু আবাদত হওয়ার জন্য তাহিদ হওয়ার জন্য সব সাইটে একমাত্র আল্লাহর জন্য হতে হবে সব দিক কোনো একটি অংশ আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারবে না এই জন্য রসল্লা স্লাম হাদিসে বলেছেন আনা আগ না আমি অংশীদারের থেকে অংশীদার যারা তাদের থেকে তাদের থেকে আমি বিমুক্ত অংশীদার অংশ নিয়ে থেকে আমি কোনো অংশ গ্রহণ করি না মানে আমি আমলান যে ব্যক্তি আমল করবে ও আশ্রা কাফি হে মারি গাইরি তাতে যদি সে আমার সাথে অন্য কাউকে শরীর করে নেয় তারাক্তু হুয়া তাকেও ছেড়ে এবং তার শির কিন্তু আমলটাও ছেড়ে দিই অর্থাৎ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন হাদিসে কুদ্সি এটা আল্লাহ তালা বলছেন যে আমি অংশীদার অংশ নেই না আমাকে দিতে হলে পরিপূর্ণভাবে দিতে হবে এমন ভাবে দিতে হবে আমার নবীর অনুমতি বিষয়ে আর পরিপূর্ণ ভালো সময় বিনয়ের মাধ্যমে আমার জন্য হতে হবে তো আল্লাহর জন্য আমরা যখন সালাত আদায় করি আল্লাহর যখন জাকাত দিই আল্লাহর জন্য আমরা যখন যে কোন আবাদ করি শ্রম রাখি এই যখন আমরা সম্পূর্ণ করি সম্পন্ন করি তখন আমাদের মনের মধ্যে অবশ্যই থাকতে হবে যে বিনয় এবং ভালোবাসার সাথে আমরা এই কাজটা আদায় করছি এবং আল্লাহর জন্য করছি আর কাউকে এরং কোনো অংশ কোনো দিন দেবো না দিলে আপনি আপনার আগের ইমানটা নষ্ট হয়ে যাবে। ধরেন আপনি একবার যেন আল্লাহ যেন দিলেন ভালোবাসা বিনয় সহকারে আল্লাহর জন্য আবাদত করলেন রুকু করলেন সেলেন বা দান করলেন বা আল্লাহকে আহ্বান করলেন ভালোবাসার বিনয় সহকারে আল্লাহ আল্লাহকে ভয় পেলেন আল্লাহকে আল্লাহ ভরসা করলেন কিছুক্ষণ পর কি আবার যদি খাজাওয়া বা অন্য কারোর উপরে ভরসা করেন তাহলে আপনার আগের ইমানটা নষ্ট হয়ে গেছে আপনার তাহিদ নষ্ট হয়ে গেছে আপনি চিরস্থায়ী ভাবে জাহান্নামি হয়ে গেছেন সুতরাং তাহিদের এই অংশটুকু অবশ্যই আমাদের বেশি বেশি করে গুরুত্ব দেওয়া দরকার এবং বেশি বেশি পড়া দরকার আরেকটি জিনিস এখানে জানা দরকার সেটা হচ্ছে যে তাওহিদের এই অংশটুকুই মূলত এই অংশটুকুই মূলত মূল উদ্দেশ্য তাওহিদের কারণ আগের যে অংশটুকু আমরা জানি সেটা হচ্ছে তাহিদের রুবু বিয়া আল্লাহকে রব মানার বিষয়টি এতে কিন্তু মানুষের ভিতরে খুব বড় ধরনের মতভেদ ছিল না মানুষের মনভেদ ছিল না কারণ আরবের মোর্শেকরাও আল্লাহকে রবমানিত এবং আগে জাতিগুলো যেখানে তারাও আল্লাহকে মানত তারা আল্লাহর সাথে অন্যদেরকেও মানত আল্লাহকে তারা এবং তারা কখনো বলে নাই যে এরা এরা কোন সৃষ্টি করতে পারে এরা পৃথিবী পরিচালনা করতে পারে এদের মূর্তিগুলো বা এদের পীরগুলো পৃথিবী পরিচালনা করতে পারে এই জাতীয় ক্ষমতা তারা তাদের এই মূর্তিগুলোর জন্য কখনো সাব্যস্ত করেনি কিন্তু তারা সাব্যস্ত করেছে এরা সুপারিশ করবে এরা আমাদেরকে কাছে টেনে দিবে এরা আমাদেরকে সুপারিশ করবে আমাদের কোন উপকার করে দেবে এই তারা মনে করত কিন্তু তারা কখনো মনে করেনি যে রব আরেকজন আসেন এরকম মনে করেনি কিন্তু তারা আবাদতের ক্ষেত্রে শির করেছে কোরআন করিম এই জন্য আল্লাহ তালা বলেছেন ওমা ইউ আকসার ইহমিক তাদের অনেকে আল্লাহর ইমান আনে কিন্তু শিরক মিশ্রিত ইমান শিখ মিস্ত্রি ইমান হচ্ছে তাদের রব তাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমাদের রব খেয়ে বলবে আল্লাহ তাই আবাদ কার করোত আল্লাহর জন্য করি তবে সাথে সাথে আমাদের এই মাহবুবদের জন্য করি বা এই পিসাবদের জন্য করি এই অলিদের জন্য এই লোকদের জন্য করি বা এই জিনিসের জন্য গাছের জন্য যেগুলো পূজা করতে তারা কিছু কিছু করে এগুলির জন্য আল্লাহ নবী রাসুল পাঠিয়েছেন কোরআন নাজিল করেছেন যুদ্ধ অনুমোদন করেছেন এই যেন এই থেকে মানুষ এই অবস্থা থেকে তাদেরকে মুক্ত করতে পারেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলত তাহিদুল লোহিয়া যেটা অর্থাৎ এবাদতে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এই বারবার এসেছে কোথাও লাভাবে বলতে বলা হয়নি সমস্ত নবী বলছেন আহ বলো লাহা ইহ রসুল্লাহ আসালাম নিজেও বলতেন যখন তিনি অকাজ জাল মজাজ যেখানে বাজার সেখানে যাইতেন এবং সেখানে গিয়ে তিনি মানুষদেরকে ডেকে বলতেন হে মানুষ হে লোক সকল তোমরা বলো লাগে আর কোন তোমাদের ইলাহ নেই এই কথাটি তোমরা বলো এই কথাটাই তারা বিরোধিতা করেছিল তারা বলেছিল আজাহ আজ আল্লাহ ই সমস্ত ইলাহ ইলাহ বানিয়ে দিল এত বড় আশ্চর্যজনক জিনিস তারা কিন্তু আল্লাহ কি হবে সেগুলো কোথায় যাবে সেগুলো তো আমাদের উপকার করে মনে করে তারা তাদের মনে করে যে আমাদের কোন এগুলি যারা অসুপারিশ হয় আল্লাহ তো সুপারিশ করবে এরা আমরা তো সরাসরি পৌঁছতে পারি না এরা পৌঁছাই দেবে তারা মনে করতো কিন্তু আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে বলতেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ই আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এটা বললে তোমরা সফলকাম হবে তাহলে এই জিনিসটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহিমাসাল্লাম মুসাআালাম সহ প্রত্যেক নবী এই তাদের কোনো হয়নি যখন কোথাও কোন ওয়ফথ পাঠায়তেন প্রতিনিধি দল পাঠাইতেন অথবা কোথাও বিচারক পাঠাইতেন অথবা কোন শাসক হিসেবে কাউকে পাঠাতেন তখন বলতেন যে তুমি তো যাবে তাদের কাছে তখন তাদের আউ আলু মাতাদিম जिन बस गुरु इला ठीक हो जाए अन्न ग्यक्ति एकम्रल्लाबाद हमला के रब विशेष मेला के रब थी मानले से आल्लाजामी सूतरा मुतमजाम शब्द और भाषा आता हम कथार दबी एट कथार भार संश्लिष्टता रही बोझा गल যখনই আমরা বলি আল্লাহ ইন ইলাহ নেই অর্থ হচ্ছে আমরা এই স্বীকৃতি দিলাম যে আল্লাহ হচ্ছে আমার রব এবং আমি তারই আবাদত করি তার ভিতরে এসে গেছে তার হয়ে যায় কথার ভিতরে এসে যায় অন্তর্ভুক্ত হয়ে যায় কিন্তু যখন বলি কেউ লাহ আল্লাহ ব্যব রব নেই হ্যাঁ রব নেই এটা বলতে পার কিন্তু তার আবাদত করা জরুরি হয়ে পড়ে না কিন্তু এরা দাবি করে যে তুমি যেহেতু আল্লাহকে একমাত্র রব মানছো তার দাবি হচ্ছে তুমি একমাত্র আল্লাহরই ইবাদত করবে আর কারো আবাদত করবে না এটাকে বলা হয় ইস্তিলজাম এইজন্য জন্য দালালত সব দালালত বা কোনো কথার দাবি তিন ধরনের হয় এটা আমাদের মান্ত্রিকা যেমন বলেন বা স্বাভাবিকভাবে সমস্ত মানুষ এটা বুঝে যে কখনো কখনো একটা কথা একটা কথা সম আসে সেটাকে বলা হয় মোতাবক তাতাবক বলা হয় যেমন যখন আপনি বলবেন লাহা ইল্লাহ আর যখন বলবেন লা গায়ে রোহু একই অর্থে কোন পার্থক্য নাই আল্লা তালা বোঝানো হয়েছে আরেকটাকে বলা হয় অর্থাৎ একটা অংশ এর ভিতরে আছে যখন আপনি আল্লাহ আল্লাহকে রবিষয়ে মানবেন তখন আপনি আপনার এটা দাবি করছে যে আপনি আল্লাহরই আবাদত করবেন আর কারো আবাদত করবেন না এটাকে বলা হয় দালালত ইলতিজাম আর যখন আপনি আল্লাহ ইবাদত করে ফেলবেন আর কারো আবাদ করবেন না তখন সেটা হয়ে যায় যে আমি আল্লাহ তালা যে আল্লাহ আমার আল্লাহ রব মানাটা অটোমেটিকলি আমার ভিতরে এসে গেছে কারণ আল্লাহ তালাকে আমি রব মেনেছি আর কাউকে আমি রব মানি নেই এটাকে বলা হয় দালাল তাদাম্বন তো একটি লাহিল্লাহিল্লাহ কালিমার মধ্যে আপনি দেখতে পাবেন কখনো লাহা গাহিরুজি অনুবাদ করেন তখন দালাল দালাল তালতাবুক বা সমান সমান অর্থ আর যদি বলা হয় আলাহ রব্বা ইহ আল্লাহিতে কোন রব নেই তখন অর্থ হবে যদি রব তাকে মেনেই থাকো তখন দালালত এটা এলতেজাম হচ্ছে একমাত্র আল্লাহর আর কারো আবাদ করা যাবে না এটাকে বলা হয় দালালত এলতেজাম বা কথার দাবি দাবি হচ্ছে এটা আর তিন নম্বর হচ্ছে যদি একমাত্র আল্লাহর এবাদত করেন আর কিছু না করেন আল্লাহ এটা আল্লাহকে একমাত্র স্বীকৃতি দেন তিনি আমার রব তিনি আমার ইলা এবং তার এবাদতে করেন আর আবাদ না করেন তখন তার অর্থ হচ্ছে যে আপনি আপনার আপনার এই কথার ভিতরে আপনার দাবির ভিতরে আপনি সরাসরি স্বীকার করে নিলেন যে আল্লাহ তালা একমাত্র আল্লাহ আপনার রব আল্লাহ ইলা এবং তিনি তারই একমাত্র এবার আপনি করেন এটাকে বলা হয় তাদম্মুন বা সামিল হওয়া অন্তর্ভুক্ত হওয়া আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোন পর্বে আরো বেশি আলোচনা করব ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ